আমি যে বিধান দান করেছেন এর মধ্যে বলতে গেলে তিনটা বিষয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বুনিয়াদী বিষয় দলীয়তে যত আদেশ নিষেধান জারি করেছেন এটাকে একদিন ভাগে ভাগ করা যায় একটা হল আমরা আমাদের আকিদা বিশ্বাস এটাকে সঠিক করে দেব সঠিক আকিদা অনুসারে হবে আমাদের হাতিদার মধ্যে বিশ্বাসের মধ্যে কোন ত্রুটি না থাকে কারণ এই ব্যাপারটা খুব স্পষ্ট থাকে একটু ভুল হাসিদার কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান আল্লাহ দরবারে কবুল হয় না এই জন্য এই বিষয়টা খুব বেশি খেয়াল ইবাদত ও ঈমান এই আকীদা বিশ্বাসের উপর যে কিতাব গভীর ভাবে পড়া হবে এবং দ্বীনদার ঈমান আকীদাকে পাকৃত রাখা হবে ধরুন একবার বলতে লাগলে ইবাদত হয় না যেটা বিশ্বাস করা जीवन नाम नाम नाम कस्ट चलो हाथ चल सबाज चल अर्थह सांघातिक जरूरी सुना जरा ज्ञान राके আলহামদুল্লাহ তারাও এটা বার্তা নিয়ে খুব সেরকম একজন তার ঘটনার পরে শুনাইছিলাম যে ওনার একজন কোন লেনদেন এটা উসুল চীন আছে তুমি ওনাকে জিজ্ঞাসা করবে এই টাকা পাওয়া যাবে কিনা পাওয়া যাওয়ার কি রাস্তা অবলম্বন করা যায় ंद सन्देहर मध्य दिन सूचना भूल जाए इस डाउट था तक उम्र के बुद्धि दी আমি করতে পারি কেন হুজুরের কাছে যাওয়ার অর্থ আপনি বিশ্বাস করতে চান জিনেরা গায়ক জানে ইমান বিধ্বংশী আসি তাদের একটা নেটওয়ার্ক চিন্তান্ত নেটওয়ার্ক তো যারা এই বেগুদের কাজ করে তারা ওই চিন্তাকে ওই এলাকায় নেটওয়ার্ক থেকে জানে খবর খবরও ঠিক বেটিক বলো সেটা খবর চায় কোন অবস্থাতেই গায় পুরান আয়াত ক্লিয়ার আল্লাহ আমি আল্লাহ কেউ জানতে আয়োজি আহ এটা এটাতে এলএম তিনি কাউকে দেন নাই তার নিজের হাতে রেখেছেন নিজের হাতে রেখেছেন ইমাম না আলেক রহমানুল্লাহ এক মধ্যে ইমাম ওনার ফ্রিলের খুব খাস যে একটু নকল যাবে কিন্তু একটা কারণ জানান আকাঙ্ক্ষা ওনার মৃত্যু যেন মদিনা সালাম এবং উনি যেন মদিয়াল খেলামে शीए मृत्यूर अनेकिल पथे पुरा मृत्यु गृत्युता एर मध्य एकदि घटना उन्नी सप्रद नदी आने फैला মোহাম্মসুল্লাহ স্বপ্ন দেখুন কথা বলতেন এই পরে দিনের ব্যাপারে এই ফাঁকে উনি আমার আমাদের নবীদিনাল্লাহামকে জিজ্ঞেস করতেন যে আলসুল্লাহ আমার হ্যাঁ কি পরিমাণ বাকি আছে हज कर दो पांच मास थे वही सप्ताह पहले उन्नी हजर प्रोग्राम बनाबें क्या ठीक कर ले हाथ लगे উনি মৃত্যু উঠান বুঝতে পারছিলেন না কি পাঁচ মাস হল পাঁচ বছর হলো কি বুঝেছেন না পরে উনি একটা লোক মানে ওই জমানায় তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে মহাত্মা ত্রিদিন হম্মদ মোহাম্মদ ইবলে সি সি কেছিল নবী আল সাল সালাম খাদ গোলাপুর গোলামপুর গোলামের ছেলেকে আল্লাহ তালা এত বড় এলেন দিচ্ছেন এত বড় দিয়ে দেখার জন্য তার সংলাপ হয়েছে আল্লাহ তালা দয়া করে কাউকে হোক বন্ধ করা যাবে না ছেলেকে এত বড় মহা এবং স্বপ্নের ব্যাখ্যা করার করছেন তালা এই মহাদে হইল যে বলতে এক লোকের স্বপ্ন দেখতে দেখে এই কথা পুলিশ করতে হুজুরের বলো ওনার নাম দিই না বসু তাই না এমনি ব্যাখ্যা করবে ইশারা কার সাথে করা হয় ইশারা করা হয় বিচকর লোকের সাথে যৌথ করলে আপনি বলবেন সারা করা তারা বোঝা যায় তুমি নাম বলো না বলো আমার মনে হয়েছিল এইটা বদিনা তোমার মালিক ব্যক্তি এই জমানায় ওই জন্য বললেন এখানে ব্যক্তিত্ব আমি আর দেখতে চাই ওই বিদ্যার স্বীকার তখন মোহাম্মদ বললেন আল্লাহ রসুলদের পাঁচ আগুন বেঁধেছে এই রক্ত পাঁচ মাসও না পাঁচ বৎসর সাতটা বিষয়ে আছে আল্লাহ তোকে দেন নাই এটা আমাদের দিগায় না আছে আল্লাহ তারা কেউ জানেনা আমিও জানি আমিও জানি এই কথা প্রথম বল স্বামী হবে কেউ सही हादी सेवा शुक्रवार किसुला सही हाथी सेटुक पा जाए शुक्रवार बी हाथी पावा महान दस तारीख करा मुश्किल जयी हाथी द्वारा एक प्रसिद्ध है दस तारीख होते हुए क्योंकि हाथी पजिशन कारण जो दिए बोलते विशुद्ध हाथी हम तरफ माना क्या ইউনাইফ দৃষ্টি কখন হবে না হবে কি পরিমাণ হবে লোকেরা সম্ভাবনা বলতে পারে সম্ভাবনা থাকতেও পারে না হবে তো আমি এখনো ব্যাখ্যায় যাবো না উদ্দেশ্য এটা আল্লাহ ভাগ্য করতে পারে जिगणु ठीक जिगानो ठीक है जिज्ञास करें ठीक है अनेक विषय जिज्ञासा जाए जेमन लेखते कि যে একটা লোক নবুয়ের দাবি করব আমাদের নবীন পরে একটা লোক নবুয়ের দাবি করব তো আপনি তার কাছে দলিল চাইবে দলিল পেশ কর দলিলটা অর্থ এই দাঁড়ায় দলিল পেশ করতে পারো তাহলে আমি তোমার তোমাকে নবীন হিসেবে আর যদি পেশ করতে না পারো তাহলে আমি এই অর্থ দাঁড়ানো অথচ ওনার ফেলবে একশো আয়াতন জামাদের নবী মোহাম্মদ রসুল শেষ নবী ওনার কোন নবী আসবে না এমন একটা ফয়সালাকৃত জিনিস আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসবে না এরপরে আপনি একজন যেন দলিল দায়িত্ব মানে দলে দিতে পারলে তাকে আল্লাহ তো বলে তো আল্লাহ পাঠাবেন এর নাম হলো গোলাম আহম্মদ কাতিয়া পায়খানা মধ্যে পড়ে মত এইগুলো তো নবী হবে নবী তো আল্লাহ পাঠাইতে হবে তিনি তো বলে তাকে কাপের মনে করতে হবে কেউ বিনা দলিলে তাকে কাপের মনে করতে হবে কোন প্রশ্ন করা যাবে না যেমন এই প্রশ্ন করা নিঃধান জিনদের কাছে গায়েবের প্রশ্ন করা নিঃশ্বাস এই আমাদের মৌলিক কাজ হল কিমা নাকি নাকি সঠিক রাখে এইখানে কোনো গলতেই না থাকে আমাদের দেশে বাজার রাখা হবে অনেক কিছু বাজারে গেলে অনেক কিছু পাওয়া যায় সব বলছে না আপনাকে শেখাই দেবে বাবা কি থাকলো না অর্থাৎ তার কাছ চাইলেন তা তো আপনার দমন এমন চলে আগে কিছু নবীর রসুল আল্লাহ তাহলে কিন্তু দেওয়ার ক্ষমতা দেয়নি উনি আপনার জন্য আল্লাহ দোয়া করতে পারেন একজন নবী রসুল আপনার কৃপা তাদের ওনার হায়াতে যদি আপনি থাকতেন আপনার জন্য দোয়া করতে পারে ওনার ডাইরেক্ট ক্ষমতা তাহলে বীর আউলিয়া যত বড় হোক কারণ সাহাবি সভারও কিতাবে লিখতে সর্বনিম্ন সাহাবি যিনি সারা দুনিয়ার দশ কুতুব আবদাল যদি এক পাল্লা রাখ আর সর্বনিম্ন সাহাবিকে আর এক পাল্লা রাখ যিনি সাথে এক মিনিটের জন্য আল্লাহ রসুলকে দেখতে পারতেন তাকে যদি এক পাল্লা রাখা হয় আর ওইখান থেকে নিয়ে আমার পর্যন্ত যত ওলি দশ কুতুব আবদাল दुनिया से आसबे सब हरा पाल्ला सर्वनिम्न सार्ला भारिना समस्तिया समान होती है सावी, सावी हो के ना कबीर समान किबीरा गायब जातना डायरेक्ट कि তাহলে এনারা যেতে পারবে তাহলে অনুযায়ী তারপর আমাদের সন্তান দাও আমাকে ব্যবসায় বর্ত দাও আমাদের চাকরিতে প্রমোশন দাও করতে গেছিল তার তো হয়েছে এইগুলো দাদ জালি না এগুলো বন্ধ জিনিস এসব যত বড় ভন্ড দেখেন এদের প্রত্যেকের সাথে সরকারের বড় বড় কর্মকর্তা জড়িত বড় বড় জড়িত ওরা তাদের কাছে বলে যায় আমার এই লোক তার এই তুমি দেখো কিন্তু করতে পারো ওরা চেষ্টা চেষ্টা করেছিলাম সাথে সাথে বা আমার বদলে অর্ডার হয়ে গেছিল অর্ডার বাতিল হয়ে গেছে হুদ্র হুদ্রিত বহু বড় বড় শিক্ষিত মানুষ কিন্তু দিনের দিক পিছুনে এরা সব ভন্ড যায় কেন যায় লোক দেখায় তাদেরকে মুরি ধরলে কোন নামাজ লাগবে না কিছু লাগবে না এমনকি যে হিন্দু থাকবে হিন্দুরও ব্যস্ত নেই সবাই থাকে দেখতেছে আমার লাগলো না পাথার বন্ধ করা লাগলো না স্কর ঠিক থাকলো সব ঠিক আমার দুধ তাকে ব্যস্তের টিকিট দিয়ে দিয়ে সবাই তো চায় যে পরকাল একটা ব্যবস্থা হোক যত ওরা বার্তার হোক চায় পরে বেড়তে যাওয়ার একটা ব্যবস্থা হোক দেয় কাউকে রেখে বেড়তে যাবো না সবাইকে ওই সাথে করে উদ্দেশ্য হ্যাঁ সিলেটের এক তিন মহিলাদেরকে বলতে আমাকে ভালো দেখে তাতে আসলে মায়ের আমাকে তুই বের করতে পার আমাকে আসলেন আমি তোমাদেরকে লবো গরিবের মধ্যে তুল করে যেখানে নবিয়ালের স্থান থাকবে ইয়ার আপনি আপনি আল্লাহ নিরাপত্তা দাও নিরাপত্তা দাও কি ভাই হয় আল্লাহ তারা সেখানে সাংঘাতিক অন্য মেধাজে থাকবে নবীন্দ্র কথা বা কোনো নবীদের কথা বলা সবার আল্লাহ যারা তারা তো কাউকে দেয় কারণ সব ভেজে যান জানলে আমার কি অবস্থা আমার কি অবস্থা হবে আমি ইমান নিয়ে করতে পারব না আমি না পুলিশের পাঁচ গ্যারান্টি দিবে তারা তখন এই গ্যারান্টি দেয় তারা আপনাকে সব পথ দেখায় বাবা এই করো এই করো এইভাবে চলো হত হালাল পথে চলো তোমার জন্য কাজা না হয় ইচ্ছা কোথাও বলবা না এগুলো এগুলো এগুলো সব কঠিন মহিলা চান্না তার রাস্তা দেখাই দিচ্ছে কঠিন তারপর নেই একটা আমল করতে হবে হালাল হালাত বেঁচে করতে হবে গ্যারান্টি দিচ্ছে তারপর সত্তা ব্যস্ত ধ্বংস চাকরি দিচ্ছে এক একজন একটা আর আসল দাতজাল বেরোলে কি হবে আল্লাই যাবে নকল দাস এই অবস্থা মানুষ নষ্ট করছে আসল দাতজাল যখন আল্রয় তখন মুসলমানদের ইমান কি অবস্থা এই ইমানের জন্য মেহনত খুব বেশি আমাদের ইমানে এত ত্রুটি বলার মতো আমাদের তাবিল তো খুব বিশ্বাস রাখলে এই তাবিল রাখলে আর কোনো আমার সবাই বাড়বে এই পাথর পড়লে রোজগারে এমন কত হবে পাথর কিনে নিয়ে আছে দুই লাখ তিন লাখ টাকায় পাথরের रुदिरोजगारे बचत शो का पाथर नाम घोषणा करते हैं शिया उमर एद कर फारुक के मेहरान बुधाए पेटर भंजन मेरे शहीद कर শিয়ারা তাকে বলে এই হলো সবচেয়ে বড় শিয়ার ইসলাম হচ্ছে ইসলাম না তারা ইসলাম বলেন তাদের ইসলাম অনুযায়ী এই হলো সবচেয়ে বড় দিন এই জন্য ইরানের ভিতরেটা ফ্জ মাজার মারা তার জন্য আবুল উল্লুদের জন্য ওখানে প্রত্যেক দিন হাজার হাজার ওখানে দেয় আবুল উলু ফিরুজের উপরে শ্রদ্ধা নিবেদন করছে এবং ওখানে গেটে পত্রিকা ছবি কিছু লাগবে লিখে রাখছে বস্তু তো এই পত্রাম থেকে নিয়ে তারা একটা পাথরের নাম দিচ্ছে ফিরোজা পাথর ওর নামে নাম দেওয়ার কারণে এই পাথর নাতি সাংঘাতিক বক্তব্যপূর্ণ হয়েছে আবুল ফিরু গেছে এই পাথর দেখেন ভন্ডামি ভন্ডামির শেষ কোথায় এই পাথর তারা এখন লাখ লাখ টাকা দামে বিক্রি করতেছে আর অনেক সাদা সাদা বসুরবার ওটা বিশ্বাস করে ওই পাথর করে দান করছে ভাগ্য ফিরে যাচ্ছে ষ্ট হবে কিছুই হবে না এই কোন পাথর চাল এবং কোন কোন বৈশিষ্ট্য তা করেন নাই যে এই পাথর ব্যবহার করলে আপনার লাখ লাখ টাকা আসতে থাকে কোন তাবিজ তোমারের এই নেই যে আপনাকে বিবাদাবাদে রক্ষা করেন এই ধরনের বিশ্বাস নিয়ে যদি কেউ তাবিজ ব্যবহার করে লিখতে বিশ্বাস আল্লাহর থাকতে হবে আপনি বিশ্বাস নিয়ে আসেন তার দিনের উপর ছেড়ে পড়ে শরীয়তে এতটুক এলাও করছে যে আপনি এই নিয়ে ব্যবহার করতে পারেন যেখানে আল্লাহর কালাম দেখা হয়েছে আল্লাহ যদি চান এটাকে অশিল্লা করে আমার এই রকম বেশি ভালো করে দিতে পারেন আল্লাহ যদি চান আল্লাহ আমাকে ভালো করে দিতে পারেন কোন বিরাটি নেই কোন তাবিম পড়া ভাবিতে হয়নি তাবিজি লেখেন কিন্তু পরবর্তীকালে আহ আবিষ্কার করছে মিলছে এই অর্থাৎ ব্যবহার করা যায় ব্যবহার করছে ফাইছে একটা নৈনম বুদ্ধ যারা ইমানদার হবে আল্লাহ তাদের মধ্যে আপসে মহব যারা ইমানদার হবে আল্লাহ তাদের মধ্যে কারণ কেউ যাই বলো হুজুর মেয়েকে দিচ্ছে এখন জামাই সাথে মিল ঘটি করা হুজুরে কি এই আর লাগলো যে মমিনের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেবে ওই আয় বা কিন্তু কোনো আয়াতে আর সব লেখা নেই যে এই আয়াতটা হ্যাঁ স্বামী স্ত্রী মিল জন্য লেখার জন্য করা তারপর लक्ष्य कर आल्ला फायदा दीते आल्लाम अभी ओष्धा दिए जागे आल्लामिशन चाहिए कुछ पर मिल जाल पक्ष इजाजत बुकार रोबानेटर जो अवस्था सठीक विश्वास दिए क्यों व्यवहार करे तो तमान क्षति हो আর ভুল বিশ্বাস নিয়ে যদি কেউ বিশ্বাস ওটা ব্যবহার করে যে এই তাবিজ ব্যবহার করলে তার এই ফায়দা অবশ্যই হবে নির্ঘাত ফায়দা হবে এর মধ্যে কোন ব্যতিক্রম নেই এর ইমান যেতে এর ইমান নষ্ট হয় এই জন্য আলেমরা তাবিজের নাম করতে পারবে ওদের কাছে তাবিজেরেক এই পাইকারি হারে না যদি তার বিশ্বাস ঠিক থাকে তাহলে আর যদি ব্যবহার করে যেটা ব্যবহার করলে এই ফায়দা নিয়ে উচিত তখন সেরে ওই ক্ষেত্রে সেরেক হবে ইমান কষ্ট হবে জানা থাকা দরকার মানন মান্যতের ব্যাপারও অনেকের এই বিশ্বাস যদি মানন করা যায় একটা গোল ছাগল তাহলে কাজ হাদিসের মধ্যে দ্বারা মধ্যে পরিবর্তন ভাগ্য লিপের মধ্যে কোন পরিবর্তন কেন রাখছে আল্লাহ ওটাও হাঁটিতে বলা হয়েছে মাল বের করার জন্য আল্লাহ এই মান্যতটা রাখতে সরিয়ে আল্লাহ দেখলেন এই বকিলগুলোর আমল্লা একদম খালি কোন দান কোন সব নেই ওঠেন আল্লাহ আস্তায় দান করতে চায় না তারা কত কথা শোনাই দেবে আপনাদের জঙ্গি তৈরি জঙ্গি ডি করে আমরা বিদায় করব আবার সেই লোক চাইবেন এক সপ্তাহ হ্যাঁ ছাগলেন এক কি দিল না তার এখন নিজে লীলা ভটিং বলে অবস্থা হয়ে গেল এই আল্লাহটা রাখছে যারা আল্লা দান করতে চায় না ওদের খালি হয়ে একদম আল্লাহ খালি না যাক ওদেরও কিন্তু এই জন্য আল্লাহ মানদ্বটা আদিত্য কারণও বলে দেওয়া হয়েছে যে হয় কোন এক পয়সা ফায়দা হয় না ফায়দা হয় তার আমল কিন্তু দান করার সব কিন্তু যে ব্যাপারে মানদ্ব কোন হালেন কোন গ্যালি আজ পর্যন্ত কোন দানে আসেন মান্ডতে না যায় কোথায় আছেন বিপদে পড়ছেন মান্ডবা নাকি আল্লাহর কি একটা কন্ডিশনে আসেন আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও আমি তোমার মাদ্রাসায় সে ফায়দা নেই কন্ডিশন মাল লাগে আপনি সরাসরি দেবেন এই গরুটা আমাদেরকে দান করে দিলাম ছাত্রদেরকে আপনি ড বিপদ আবাদ হচ্ছে আল্লাহ করে দিলাম সত্য দিলেন আপনি একতরফা আল্লাহ দিনের জন্য সাহায্য করলেন একতরফা মসজিদে টাকা দিয়ে দিলেন মাদ্র দান করলেন কোনো কন্ডিশন আল্লাহ তোমার ভালো মনে করো তো ঠিক আছে সুস্থ করে দাও যদি ভালো না মনে করো অসুস্থ থাকে ভালো মনে করো অসুস্থ থাক তুমি তোরা ভালো মনে করো সেটাই আমার কোন রায় নেই আমার কোন গায়ক জানি না আমার আমি বললাম তুমি যদি ভালো মনে করো সেটা করো আমার কোনো জন্ম নেই এটার দান এই দানে তারা হাদিস মরুদে বোঝা যায় আল্লাহ তাহলে বিপদ দূর করে দেয় खाली दिल प्रत्येक जिनसे हाकि बुझते हैं विश्वास धारणा जो सही थे এটা উল্টা হয়ে গেলে ইমান নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেল আমি বন্ধু ছিলাম আল্লাহ মৌলিকভাবে ঠিক আমাদের ঠিক মতো করো আর আমার বান্দার সাথে তোমার আচরণজনও সুন্দর আমার বান্দার সাথে তোমার আচরণজনক সুন্দর হয় এক মধ্যে আছে সেই সর্বোত্তম মানুষের কল্লার চিন্তা করে যে মানুষের কল্যাণের চিন্তা করে সেও সর্বোত্তম মানুষ আর এক হাতি সে বলতেছে ইল তুমি আমার জমিন পাশের বলে দয়া করো আমি আত্মান বলে দয়া করবেন আল্লাহ সন্তান দয়া দেখায় না আল্লাহ দয়া করে দেখা নেমান বিশ্বাস ঠিক नमज दुजा हर जकान शराज करो और बड़ कथा हल आल्ला सम्पर्ल्लापर्क सब समय मनोभव क्षति कर चिंता के डाउन देखे के आउट कराए लोकटा के समाज केमने प्रतिबंध करना এই চিন্তা বা তোর শাস্তি দেওয়া যাবে না তোর তো হুকুম অন্যায়কারীকে শাস্তি দেওয়া হুকুম অন্যায়কে দুনিয়া ভরে যাবে ওইটা অন্য জিনিস কিন্তু কে শাস্তি দেওয়া ছাড়াও হিংসার পরশবর্তী হয়ে পারসরী কাতরতার কারণে অনেকের পিছনে পড়বে অনেকে ডাউন দিতে চাই সাংঘাতিক ক্ষতি করলে কি হয় সেটা একটা হাতিহী এই হাতিতে আল্লাহর বললেন যে ব্যক্তি কোন মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা করবে স্বয়ং রমপুল্লা আলমিন তাকে বলে মানুষকে বিপদে ফেলতে চেষ্টা করে আল্লাহ নিজে তাকে বিপদে ফেলে এই জন্য মানুষের প্রতি দয়ার মনোভাব রাখা কল্যাণ কামনা করা সহিতা রাখা আল্লাহ চান এবং সবচেয়ে বড় কল্যাণ হলো একটা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া উল্টা করতে তাকে বুঝে আল্লাহ রাস্তায় নিয়ে আসা नामा सब पथे नहीं आसा ता दजक के पास बुझान भाई दजक रास्ते देवनाए जाननाथ रास्ते नहीं आसा एर थे बड़ कल्याण अन्न भाईर होते एक नम्बर कल्याण कमना कर दिनदार बनाए তার সাথে এই জন্য মহব্বত থাকতে হবে উঠা বসা করতে হবে তো আমি আস্তে আস্তে আস্তে আস্তে তোকে আল্লাহ পথে নিয়ে আসবো তাকে মস্তিনি আসবো তাকে দাওয়া দোকানেও আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আর সে আয়াদান করবেন দিনই দোস্ত একটা মানুষকে দিনের লাইনে টানার জন্য ফিকিল করবে আল্লাহ তালা তাকে হাজারের ময়দানে কোন ছায়া থাকবে না তখন আর ছায় এক নম্বর কল্যাণকে বলা যাবে আর বিপদ আপাতে তাকে সাহায্য করা সহযোগিতা করা এটাও জরুরি এটাও জরুরি আমার দরাজ না হয় আমার দরাজ না হয় দুঃখজনক আজকের মানুষের টেন্ডেন্সি নষ্ট হয়ে টেন্ডেন্সি ভিতরে বাড়ি হইতে হবে না হয় গাড়ি হইতে হবে এখন তাকে কষাইগিরি করতে হবে কি করতে হবে ডাক্তার হলো কষাইগিরি করবে ইঞ্জিনিয়ার হলো কষাইগিরি করবে शिक्षित लोकता के न्यायिक मानुष्टर कल्याण कमना गरीब रक्त शोषण एक दिक्कत चाहे ना कारण दस बस टार्गेट था टार्गेट पुरा करते एकदम अधरम प्रतिजोगित अधम प्रति पानी অদম্পতি অদম্পতি কে মাত্রা এই প্রতিযোগিতা এই লোকটাকে যেখানে বসে সে মানুষকে হয়রান করে তাকে টাকার বান্ডেল হ্যাঁ সে ফাইল ছুঁয়েও দেখে অথচ নামাজ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এই ব্যাপারে এত পিছু এত পিছু নেই মানুষকে শোষণ করার ব্যাপারে এত পিছু নেই তার কল্যাণ কামনার কোন লক্ষ্য নেই এর কোন আল্লাহ এর মধ্যে দিয়ে কিন্তু আল্লাহ রাখে এই মারাত্মক পরিস্থিতির মধ্যেও আল্লাহ কিছু ভালো মানুষ থাকবে যারা বড় বড় কিছুই হয়নি বিল্ডিং তো পরের কথা চীনের পরও হয় গাড়িও হয় আখরাতের জন্য দোমা আছে তার বিল্ডিং কোথায় হয়েছে আখড়াতে হয়েছে তার গাড়ি রয়েছে একটা চায় না এমন অল্প যাই হোক আমি ফলিয়াসের একটা মেধান বলে দিলাম যে আল্লাহ আমাদের থেকে চান আমরা মানুষের কল্যাণের চিন্তা আমি দোকানদার ইনসাফ ভিত্তিক লাভ আমি একজন দোকানদার আমি লাভ দিব লাভ নয় তো দোকান চলবে না আবার আমার কর্মচারী হবে ভাড়া কিন্তু আপনার ইনসাফ কি বলে ইনসাপ ভিত্তিক লাভ দেব কোন ফাঁকি দুগি মিথা মিথ্যা জাপান নেই হবে না এইভাবে ন্যায় নীতির সাথে আপনাদের খেতপতের মধ্যে দাখিল হবে আপনি আল্লাহর দাম্বারের খেপত করুন একটা লিটি পরীক্ষা দায়িত্ব হয় তো আমরা আল্লাহ করে হ্যাঁ আপনি এখানে একটা দোকান দিলেন যত লাগবে না আমার এখান থেকে এটা মানুষের ক্ষেত্রে আমার সাথে আর একটা জিনিস দেখলাম যখনই কোন রাতারাতি এত বাড়াই যায় রিক্সাওয়ালা ভাড়া বাড়াই যায় বাস ও বাড়াই যায় সবায় বাড়াই যায় কেন দোকানদার মার মালের দাম বাড়াইছে এটা তৈরি হলে বলেন যে ভাই এ মাল খুব কম পাওয়া না হলে নয় অত ব্যবহার করেন দাম ঠিক থাকবে যে এটা কিছুদিন খুব হিসাবেন কারণ এখন লবণ পাওয়া চিনি পাওয়া যায় না পাওয়া যায় না বলে দাম করে দিলেন এটা কি এটা এই মালটার সাপ্লাই কম এই খবরটা শোনার সাথে সাথে বা কালকের থেকে হরতাল হবে এই খবরটা শোনার সাথে সাথে দাম বাড়াই দিলেন তার লজিক কি যুক্তি কি ব্যবসায়ী মাথা ঢুকে সংবাদ শুনলেন ডবল করে দিতেন কোন মালের সাপ্লাই কম হয়ে গেলে ডবল করে দিতে এটা কি খেতবো না গরিবের রক্তশোজন আল্লাহ আমাদের এই শিক্ষা অনুধাবন করার অভিজ্ঞতা করবো করব সেবা করব আমি নিজেকে আদেম মনে করব আল্লাহ আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞতা করেন একটু ঘটনা থেকে আমাদের ফেডারেশনের একটা ঘোষণা করবেন এরপর আপনারা সুন্দর on fire